पुक पानी आने मार्क माथा खराब बुरी आग जमान बुड़ी पर्दा छिनेोगा सारिदे एक बो छाइते खबरदार खबरदार खबरदार हादिसा से सबसाईटे नस्तु हल दुटा तलाब और शुअल তালাক আর কি বলেন বিখ্যা বিখ্যা আল্লাহাকে হালাল বস্তুর মধ্যে সব সাইতে নিকৃষ্ট দুইটা সুয়াল করা আর বিবিকে তালাক দেওয়া সুয়াল করা বিবিরে কি দেওয়া তালাক দেওয়া ওনার ছেলেকে বলছিলেন তোমার বিবি কে তালাক কে বলছিলেন হজরত ওমর ফারুক তুমি তো হজরত ওমর কুটি কুটি অলি ওনাদের গায়ের ক্যাশ ঠিক না অলির সাইতে বড় সাহাবি না এবং বিহ তো আজীব না দুজো খারাপ না উনি ওনার ছেলেকে বলছিল আব্বা তোমার বিবিরে তালাক দ তো উনি আর আমার আব্বা তো কি বেশ কমাস উনি তো আর কোন আর উনি মিথ্যা কথা বলবেন না জুলম করবেন না করছে আমার ওমর জীবনে জলম কথা বলবেও চিন্তাও করবে না আমার অমর জীবনে জুলম কথা বলবেও না এবং কোন জুলমি কাম করবেও না চিন্তাও করবে না হজরত অমরে বলছে উনি ওনার বিবি দিছে সারি দিছে এবং হজরত ইব্রাহিম নবী ইসমাইল কে বলছিলেন সব ব্যবহার করে নাই শ্বশুরের সাথে ইব্রাহিম হলিল আলে হিসালের সাথে তো বলছে আমার ছেলে আজকে বললো গড়ের সৌকাতটা যেন বদলায় আলা গড়ের সৌকাতটা যেন মানে তুমি বিবি জানো শাড়িতে বুঝেন না কথা হ্যাঁ আব্বা উনি বুঝতে পারছেন ক আব্বা বলছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিলেন আরেক বিয়া করছে ইসমাইল নয় বলি গেছে উনি বলি গেছে গড়ের চৌকাটকে যেন বহাল রাখি অর্থাৎ আমি যেন তুমি বিবিকে তালাক না দিই তোমাকে যেন আমি আমার একদর মধ্যে সিরকাল রাখি কথা বোঝোনাই মনে হয় কার মাধ্যমে ওয়াহির মাধ্যমে বলছে নামাজ নাই আমার আব্বা মানে আমার আব্বা আমাদের আব্বা আর কি হ্যাঁ মিথ্যা হতা বলে জমাতে আসে না সুতখা গুসখা হারামের নবী বি কি বেশি জোবান খারাপ জোবান খারাপ নবির বলে কতদিন হইসে বিয়ে করছো কতদিন ছেলেবেলা আসেনি আছে। তো জোবান খারাপ আর কিছু খারাপ না কথা মনে হয় আর তা তো বালা আছে বালাটা দেখিয়া খারাপটাকে তুমি মার্জনা করি দিবে সেদিকে তুমি আর লক্ষ্য করবে না কষ্ট পাইবা তালাক দিয়ে কষ্ট পাইবা বৌ খুশি হয় शयान बस खुशी है कारण दीर्घे तर तह समय अब गुना करी फेला हालाल ना कर शान बसि खुशी है जो कोवीरे की दे बस खुशी है बस खुशी আমার বাইরা আব্বা আম্মা আল্লাহ এবং আমাদের বাপমা মানা করলে আপনি জেহাদ ফরজ জেহাদ বাদ দেওয়া যাবে হ্যাঁ নফল জেহাদ হলে অন্য কেউ আছে আমি না গেল চলতেছে এটা মানে ফরজে ক্যা জেহাদ তুলে আপনি পারবেন তোলে আপনি পারবেন আছে জায়গা জমি আছে তারপরও ছেলের পকেট থেকে নিতে চা আসে না কি ছেলে না দিলে হবে না কারণ সেটা তো না দিলে কষ্ট পাচ্ছে না বাপ মা তো কি হচ্ছে না বলেন না কষ্ট পাচ্ছে না হইলে ছেলেকে না বলি অব্যাংকের নিয়ে আসতে পারবে ছেলের নাম দিয়া নিয়ে আসতে পারবে দরকার হইলে ছেলে না দিলে সেজের পকেটের থেকে নিয়ে ফেলাইতে পারবে দরকার ছেলে দিচ্ছে না দরকার ছেলে দিচ্ছে না আপনি শিখার জন্য হচ্ছে কিন্তু আপনি সারা কেউ নাই তখন আপনি নফল এলেম বাদ দিবেন নফল নামাজ বাদ দিবেন নফল রোজার আপনি একটু দুর্বল হয়ে যাবেন আব্বা আমার যেমন ওয়াইস করি আমাদের নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়া সাহাবি হইতে পারেন নাই ওয়াইস আমাদের নবীর সাথে সাক্ষাৎ করিয়া সাহাবি হইতে পারেন নাই কেন ওনার আম্মার খ্যাতমত করছেন উনার খ্যাদমতার উনি ছাড়া দুনিয়াইতে আর কেউ ছিল না মনে রাখবেন ওয়াইস করণি ছাড়া আম্মার খ্যাদমতার কেউ ছিল না এই জন্য আম্মার খ্যাদমতের কারণে আমাদের নবীর কাছে সাক্ষাৎ করতে পারলেন না একবার দুইবার যাসকে নবীর সঙ্গে দেখা হল না নবীর আস্তান বলছে আমার ওমর তরণ দেশের মধ্যে তরণ দেশে এমন দেশে আমার একটা ফাগলা আছে তার নাম হল ওয়াইস তার নাম হলো ওয়াইস আমাকে না দেখলো কার কাছে কথাটা উল্লে গেল না এত দাম একদিক দিয়ে এত ফুসিল এত ফুসিল এত ফুসিল একদিক দিয়া সর্বদিক দিয়ে না একদিক দিয়া আপনি যে দেশে আছেন আমি তো সবাইকে চিনি সবাই আমার বন্ধু বান্ধব আপনার বাড়িঘর বিল্ডিং করতে বলি দি আপনার বাড়িঘর জায়গা জমি সব ঠিকঠাক করতে বলি দিই লেখি দি না না যেভাবে আছে এইভাবে ভালো যেভাবে আসি এইভাবেই ভালো ও যে লিখবা নাই যে লেখবা নাই আর কি এমন পাগল মাওলা কে পাওয়ার জন্য সৎকা করতে করতে কিছু নাই কিছু নাই সৎকা করতে করতে और पर लुंगी गरीब केुमा सत्का करते लुंगीटा सत्का कर दिले उलंग गड़े बसिया उलंग घरे जीवन दू जो मानुषुरा तीन ज्ञान और वायस्करणी दुन मानुष लुंगीटा पर्यटन सत्का कर दी एम बेदी और उलंग घरे बस जमा तो आसते परेना जुम्मन नामा उलंग उलंग দেখছে এদের মধ্যে সব সাইতে বড় বুজুর্গ হলেন ওয়াইস করারা আব্দুল কাদের জিরিয়ানির জন্য কি করেন দেখেন না যতটুক বুকবরা কাছের ওই বদনাসা তারপরে ব্যান আবসুস আবসুস। এমন এক ঠাপ্পর মারছে বাবা বাবা বাপ গুড়ি গেছে কে আরে কে সহিদ হাদিস বাবার নাম আবু কাহাফা বাবার নাম কি আছে সাহাবাই কেমের মধ্যে এত নরম আর কেউ নেই কেউ দুঃখ নরম আকর সিদ্ধি করি হল্লাহ এত নরম এত নরম নরম বেশি আখলাক নরম আসিল আদিসাল বেশি বুঝতেন হজরত উসমান বেশি শর্মিন্দা ছিলেন হজরতমর বেশি গরম ছিলেন হজরত বকর সিদ্দিক বেশি নরম ছিলেন বেশি নরম ছিলেন বেশি নরম বাঘরে নরম হই ও বাহরে থারছে আপনার সম্মান নষ্ট হয় মতো আপনাকে ব্যাযমূলক শব্দ আমার সামনে বলতেছে তো বালা করছো কইলি তো ভালো করছি আল্লাহের নবী করেন্লাহাকলিকে নামাজের কথা মানা করে পর্দার কথা মানা করে দাড়ির কথা মানা করে হজের কথা মানা করে এলমে দিনের কথা মানা করে জেহাদের কথা মানা করে আমার কাছে রিপোর্ট আছে বউ ছেলে তবলিগে যাইতে চা নামাজ পড়তেছা বাপে বলে এত কেন কেন কেন তুমি তো খুশকিসমতের কথা আমার ছেলে যে ছোটবেলা তাস খেলাচ্ছে না জুয়া খেলাচ্ছে না সে যে খেলাইতেছে না ফালতু কোন কাম করতেছে না খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে হাভে করান হয়েছে আলহামদুলিল্লাহ বললাম আমি গতকাল তারা তাদের পিছিয়ে পড়ছি গত আদা পড়ছে আমি এই ওদের নামাজ নামাজ দোয়ার জন্য বলছি দোয়ার জন্য বলছি দোয়ার জন্য বলছি বাপমা ছেলে মেলে দোয়া করবেন ছেলে মেলে বাপমার জন্য দোয়া করবেন দু নদিক দনোদিক দনোদিক শুধু মাল নয় শুধু মাল নয় এমনও বাপ আছে বলতো তোমরা সম্মানী হও গ্যাসের মানুষ তোমাদের ইজ্জত করে বাপের নাম রাখতে পারো তোমরা সৎসেলি হিসেবে তোমরা নেতা হইতে পারো আব্বা মারা গেলেও কলজিয়া ফুইসবে ইকতা না বলি দুইটা বাপ আশি বছর গেছে ক বছর গেছে আশি বছর পরে দেখা হয়েছে বাপের সাথে জামা পাঠাইছে বাপকে ওই যে চোখ নষ্ট গেছে যে বাবা রে বাবা কথা বোঝোনাই মনে হয় আশি বছর পরে তো কথা না হওয়া দরকার উনি বাসি আসেনি খাইতে পারেনি মোড়া আসেনি সবাই চিনি আমার ছেলের সবাই চিনি না শুনলো ক্ষতি চিরকাল জাহান নামে যাবে আশি বছর পরে প্রথম কথা আমার ইমান আমল আমার ইস্যুফের ইমান আমল আখলা ঠিক আছে এটা আশি বছর পরে প্রথম কথা এই তো বাপ এটাকে বলা হয় বাপ শিখে দিলেন রব্বানা হাবানা বিবির সুখ ঠান্ডা করে ফেলা এমন সন্তান যে সন্তান আমার সুখ করে যে সন্তানদের নেতা হইতে পারে বহুত কম বক্তবাক এই কথা বলে হুজুর আমার ছেলে অমুগ্ধ আমার ছেলেকে দেখলে দিলাম সন্ত্রাসী করোনা আল্লাহ আমার বাপ মার্ডার করো না কোনো কাউকে ক্ষতি করো না এখন নামিয়ে গেছে নামি গেছে এখন বাসা চিটিংবাজি দু বেকার সমস্যা এরকম বাপমা তো মরি যাওয়ার কথা সেলো কম না আশি বছর পরে যখন দেখা হয়ে গেলা আপনি বলে কাঁচছেন আমার জন্য কে বলে আচার্য কথা আপনি বলে কান্দাকারি করছেন আমার জন্য সব্য নষ্ট হয়ে আমার জন্য কেন কাঞ্জছেন আমি তো আল্লাহ ন আমি তো গাইরুল্লাহ আপনাকে তো কে আমার জন্য কেন কাঞ্জছেন ছেলে বললে বললেন তবশিরে আমার থেকে দূরে সরে গেল এলমে দিন তোমাকে কে শিখাবে আখ তোমাকে কে শিখাবে আমি কান্দাকি করছি তোমার আখ তোমার এলেমের জন্য তোমার জন্য কান্দি নেই উনি যুদ্ধর মৈদানে হত্যা করতেন বাড়ির যখন আসি গেল বাফে বলে যে ক আব্বা তোমাকে দেখছি ক আমি তো তোমাকে হত্যা করি নেই হত্যা করি নেই আমার ছেলে হিসাবে আব্বা আমি তো আপনাকে দেখি নাই আমি আপনাকে যখন দেখতাম আমি তখন হত্যা করতাম আমি তো আপনাকে তালাশ আল্লাহ আল্লাহের বিরুদ্ধে বললে নবীর বিরুদ্ধে বললে বাপমার কথা মানা বলেন না যাবে না খবরদার খবরদার তারপরও মারা যাবে মানা যাবান হিসেবে আপনি কি বাপেরে গুসি মারবেন না নয় আপনি সেটা নরম করে আপনি বুঝাবেন নরম করে আপনি বুঝাবেন আর কাগজ সবজ দিলেন আর বাফরের দুজকে না আল্লাহ বলছেন এখানে একটা অর্থ সবাই বলে কিন্তু এই অর্থের বিপরীত তফসিরে জ্বালালেন সবাই বলে কি আমার আব্বা আম্মাকে আপনি রহমত করবেন যেভাবে আমার আব্বা আমা ছোটবেলা তফসিরে জ্বালালেন তার টিকাতে যেভাবে বলে নাই আমার আব্বা আম্মাকে রহমত করবেন কেননা আমার আব্বা আম্মা ছোটবেলা আমাদের উপর দয়া করেছে সেই কারণে আপনি আমার আব্বা আম্মাকে দয়া করবেন কেন না আমার আব্বা আম্মা ছোটবেলা আমাকে হমত করছে যে এই কারণে আমার আব্বা আম্মাকে আপনি আল্লাহ দয়া করবেন আপনি আপনি হিসাবে করবেন আব্বা আম্মা তো আমাদেরকে আব্বা আম্মা হিসাবে করছে কথা বুঝেন না মনে হয় আচ্ছা মনে করেন আল্লাহ আমার তো খুব ভালো লাগছে আব্বা আম্মাকে রহমত করবেন কেননা আব্বা আম্মা আমাদেরকে ছোটবেলা রহমত করছে বিদে এই জন্য আপনিও রহমতের দোয়া করতেছে দোয়া রহমত করবেন রহমত করবেন এই এই আয়াতের টিকার মধ্যে নিবে কথা বুঝাইছে কথা বুঝাইছে এই জন্য আমরা এই দোয়াটা পরবো পাশক্ত নামাজের পরে অথবা আমাদের নফল আছে প্রীতির আছে শূন্যতা আছে আমরা সেই নামাজ জমাত পাই নাই তাদের ক্ষতি হয় বড় বড় করি আওয়াজ করি দোয়া করে ওদের ওরা মজবুক হয়ে গেল দুই এক পাই নাই ওদের ক্ষতি হয় না ক্ষতি কর না ওদের ক্ষতি হয় না ক্ষতি হয় ওদের ক্ষতি হয় জন্য আমার যাহা আশা আছে প্রকাশ করলাম কার কাছে এবং মোনাজাদ শব্দ অর্থ চুপি চুপে কথা বলা অবিধানিক অর্থ মোনাজাদ আবিধানিক অর্থ হলো চুপু চুপে আবিদানিক অর্থ চুপি চুপে কথা বলা আমার ভাইরা সাড়ে তারিখ এখন গুনা মাফ করার দিন আল্লাহ পাক আমাদের গুনাগুলা মাফ করে দেব আমিন বলেন আব্বাম্মাকে বলতেছি খবরদার ছেলে বেজার হকাদায় করবেন এবং পুত্র বুধুর হকাদায় করবেন সব ছেলে মেয়েকে এক সমান দেখবেন এক সমান দেখা হয় না তারপর আপনি দু হিসেবে জুলুম করতে পারবেন না এবং ছেলেবেলের সম্পত্তি থেকে সম্পত্তি থেকে এদেরকে বঞ্চিত করবেন না হাদিসে আছে যে বাপে ছেলেবেলেকে থেকে বঞ্চিত করে দিল ওই বাপকে আল্লাহ পাক জান্নাত থেকে বঞ্চিত কর আছি তো আমি এত কাপ থাকি সবসময় আমি এত কাপ থাকি বিভিন্ন থেকে অনুমতি লইছি এত কাপ আমার এখন দশ বছর হয়েছে আমি দোকানে দোকানে যাইয়া আমি এই আপনাদের কাছে যাইয়া চাঁদা জকাৎ ফিতা এগুলো উঠেতে পারি না তো মাদ্রাসায় পড়া হিসাবে মাদ্রাসা আছে কিতাবখানা আছে আছে আছে আছে আছে আছে বিভাগ বিভাগ হাদিস তো আমি আশা করব দোয়ার পর এখন দোয়া হবে আপনারা যে যা পারেন রসিদ বুক আমার কাছে আছে জকা তো ফিতরা হোক বা এমন দান হোক মাদ্রাসার নামে আপনারা দিবেন এখন ইনশাল্লাহ দেওয়া হবে দেওয়ার পর পর আমরা দিয়ে দিবেন ইনশাল্লা রসিদ বুক আমার কাছে আছে সবাই নামে বিশেষ না হলো অত মসজিদের নামে একটা রসিদ বুক কাটি দেবো অথবা ব্যক্তি বিশেষ নামা হইতে পারো শুধু আমার চার পাঁচটা আসে দিতে পারবেন দোয়ার পরপর ইনশাআল্লাহ কোনো দোয়া কবুল হবে না দরু শরীর পড়া ছাড়া কোনো দোয়া কবুল হবে না অন্তর খুলিদুল সহিতেন আল্লাহ আল্লাহ একটা কথা বলি কিছু কথা মুখস্থ আছে বলি দিলাম এটা বড় কথা নয় যারা ওষুধ বেছে তারাও মানুষটা জমা করি কথা কম না বললাম যোগ বড় পীর হইয়া দুজনে যাইতে পারে বড় নামওয়ালা হইয়াও কথা বড় না দু যোগে পারে কলবের হালত খারাপ আভ্যন্তরীণ আখলাখ খারাপ গোপন আখলাখ খারাপ আর তোমাদেরকে আসার দিতে পারে শয়তান নবীর সঙ্গ শতান থাকতে চা কিন্তু নবীকে জীবনের শৈতান আসাদ দিতে এত বড় শক্তি এত বড় কোথায় জান্নাতে যাইয়া আদম নবীর সাথে সরাসরি কথা বলিয়া কসম খাইছে এই আদম নবী কোমার থাকতে পারি নান্না সুহীন তো এক বুজুর্গ তাহা যত করতে পারে নাই। কান্দাগাড়ি করছে আরেকদিন তাহা যত সময় চলে যাচ্ছে যে ওনাকে কেসিভি দিচ্ছে ফা তুই কে রে আমি তো নামাজ পাইতেন না কান্দার দ্বারা কুটি যে সব বেশি পেয়েছেন আজকে আমার খেয়াল যে অতটুকু ক্ষতি করাই দেওয়া এই লাভ নাই ক্ষতি হ্যাঁ ক্ষতি করবে সে ক্ষতি করবে আমার নামটা আগে ন কেন মেইন টাইমটা কেন দিলা না আমাকে মেন শেয়ারটা বলেন না কেন দিলা না এবং মানুষ বেশি এই টাইম কেন দিলা না এটা দুর্যোগী বক্তা এটা হলো আল্লাহর কসম দুযোগী বক্তা রেডিও না এটা দুযোগী বক্তা আল্লাহর কসম আল্লাহর কসম মহাদেশ হইল দুযোগী মুফতি হইল দুযোগী মহাসের হইল বলেন না তলবের হালত খারাপ যে তলবের হালত খারাপ যে সেজন্য আল্লাহ যেন গোলাম আল্লাহ যেন মাটির মতো সলার তৌফিক দান করে আমিন বলেন আমর দূর শ্রী অল সইদিনিক إلا هو الحي القيوم وأتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدي الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا আপনার মসজিদে মুবরক দিনে আপনার কোরআন সামনে নিয়ে আপনার কথা নবীর কথা বলা হল মেহরবানি করি কবুল করে এলেন মাওলা আমাদের কামল করার তৌফিক দান করি দিয়ে না আল্লাহ বুড়া বুড়া মানুর দাঁড়িয়ে সাদা চুর সাদা অসুস্থ তারপর আপনার কথাগুলা শোনার জন্য বসে আছে এদের সাথে সাথে আমাদের হাতগুলাকে কবুল করি নিয়েন আল্লাহ আমি জানি না কার দিলে কি নেক মংসুদ আছে সবার দিলে নেক মংসুদকে পূরণ করে দিয়ে নাল্লাহ কোন দিন মরি জানি না কোন জায়গা মরি জানি না জুমার দিন ইমানের শহীদ শাহাদাতের মতন শিব করে দিয়ে নাল্লাহ पिपड़ार कमर सह्य करते दुनिया ठंडा गरम सह्य करतेजक आगन तो सह्य करतेबो ना मेहरबानी करी दूजक हराम कर दियन आल्ला আব্বা আম্মা যদি মাদ্রাসা না দিতেন কোরআন হাদিস তো বুঝতাম না তোমাকে চিনতে পারতাম না সবার আব্বা আমারে আমার আব্বা আমারে মা করি দিয়ে আল্লাহ আল্লাহ আমরা গোলাম আপনি আমরা অস্থায়ী আপনি স্থায়ী আমরা গরিব আপনি দনী আমরা অধীন আপনি স্বাধীন আমাদেরকে বঞ্চিত করি দিয়েন না আল্লাহ আমাদেরকে মাহারুম করি দিয়েন না আল্লাহ অর্ধাঙ্গ রোগ দিবেন না হাত দিবেন না পরীক্ষা করবেন না বিনা পরীক্ষা পাশ করাই দিয়ে আল্লাহ যদিও মুখে দাঁড়িয়ে নেই যদিও এগারো মা সমঝানার আগে নামাজ কালাম কজা হইতো আপনার বন্দারা দুজকের বই আপনার মহব্বতে জান্নাতের আশা এমনও বন্দা মসজিদে আইছে এগারো মাঠ আসে নাই এই বন্দাকে আপনি হেদায়ত দিয়া পুরা বছরের জন্য কবুল করিলন আল্লাহ হেদায়তের মালিক আপনি গুমরা করেন আপনি আয়াল্লাহ আমাদেরকে দুযোগে দিয়ে দিয়ে না আমাদেরকে গোমরা করি দিয়ে না আল্লাহ আমাদেরকে গোমরা করি দিয়ে না আল্লাহ আমাদেরকে গোমরা করি দিয়ে না আল্লাহ আয়াল্লাফাক আমার নবীকে দেখি নাই সাহাবিকে দেখি নাই তাহাবিকে দেখি নাই দূরে ভরে গেলাম দূরে ভুরি গেলাম আয়াল্লাফাক নবীকে দেখি কবরে হাসরে আপনার নবীর হাতে হাউসে কাউসার তো বিগ্ দিয়ে না আল্লাহ নবীর পরিচয় তো করি দিয়ে আল্লাহ আগামী রমজান মাস বাসে কিনা সন্দেহ এই রমজান মাসে গুনাগুলা মাফ করি দেন দুজক থেকে নাম কাটি দিয়ে নাল্লাহ পুরানো হাদিসের কথা বলতে গেলে যেগুলা ভুল হয় সেগুলি মাফ করে দিয়ে আর যেগুলি শুদ্ধ হয় আমল করার তো বিজ্ঞান করি না বরকতাত छे। उनो शाहिद जामी मार्केट किल्ला कैसेटर प्रयोजना ونعوذ بالله من شرور أنفسنا ومن سجعات أعمالنا من يهدي الله فلا مظل له ومن يظله فلا هادي له ونحج أن لا إله إلا الله وعده لا شريك له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 إنك حميد مجيد أَمَّا بَعْدُ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدون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 وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيْمًا وَاخْفِذْ لَهُمَا جَنَاهَ الزُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِ صَغِيرًا رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقا والمسكين وبن السبيل ولا تبذل تبذيرا صدق الله مولانا العلي العظيم আমার বাইরা আচ্ছা মোমবাতি দিলে কি বিতরের মধ্যে সে কিছি করবো হ্যাঁ ওই হিন্দুরা মোমবাতি জ্বালা বটাস্টরে আর আমাদের মধ্যে বন্ধের মধ্যে কোনো ব্যাস নাই কোনো ব্যাস নাই দর্গা পূজা দুর্গা এক পূজা দর্গা পূজা দুর্গা পূজা কি এক পুজা কথা বুঝেন আমার বাইরা কবরকে সম্মান করা আসসালাম কমিয়া হালাল করসলিমাওয়াল মুসলিম এটা হলো আল্লাহের নবীর আদেশ এইভাবে না না আসসালামু আলাইকুম জিন্দা থাকতো সালাম মারা যাওয়ার পরও সালাম কবরে কোনো গাছ থাকলে গাছ কাটা নিষেধ গাছে জিকির করে গাছে জিকির করে এবং কবরস্থানের মধ্যে কোন পেশা ফাগানা না ফলা নিষেধ এবং কবর মধ্যে ফাঁদাওয়াটা নিষেধ আদি মধ্যে আছে কবর উপরে বসা নিষেধ বসা নিষেধ এবং হাফিসের মধ্যে আসে কবর দেওয়ার পরে তোমরা মাথার পাশে সুরে শুরু হইতে মুখলিবন পর্যন্ত পড়ো আর পায়ের পাশে সুরে বকরার শেষে দিয়া পড় এবং কবর দেওয়ার পরে একটা গোস্তুগুলা ভাগ করিয়া এবং সামড়া খেলাইতে যা সময় লাগে এটা সময় তোমরা কবরের পাশে দাঁড়াইয়া মুর্দারকে সোয়াব্দ মুর্দার কবরের মধ্যে খুশি হবে মন কান্না করিতে জব দিতে সাহস পাবেন কবরের মধ্যে টাকা দিলে বন্ডরা বাড়ি বানা বন্ডরা গাড়ি কিনে বন্ডরা আপনাদের সমস্ত বসা করে বন্ধ এত বড় বড় চুল নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই রসুল নাই খোদা নাই নাকের গুলো এত বড় এগুলো অত বড় মিশির গুলো তত বড় আল্লাহ জানে কথা বলছেন ম্যাম এই সমস্ত ব্যক্তি নামাজ নাই কোন ফাঁক নাই যে ব্যক্তি না থাকে যে ব্যক্তি না থাকে তার সাথে ফেরস্তা থাকে না যে ব্যক্তি না থাকে তার সাথে ফেরস্তা কি থাকে না আমার বাইরা গরিব এড়ে মিসকিন এড়ে এটি মেরে অসহায়ের প্রতিবেশীকে দিবেন খবরদার আর খবরকে আমরা সম্মান করব কতটুক যতুক হাদিস পুরানের মধ্যে আছে একটা ক্রিয়া দিলাম সালাম দিলাম জেয়ারত করলাম টাকা দিলে কোন সাব নাই ওষারে দিলে কোন সাব নাই মোমবাতি দিলে কোন সাব নাই গালিশা দিলে কোন সাব নাই যে ব্যক্তি জেয়ারত করবে আশি বছর নব্বই বছর জীবনের গুনা সব মা বলে আমরা কবরকে কি করবো করবো কি করবো বলেন না যে আব্বা দন জন বা যে কোন একজনের কবর জেরত করে আশি বছর নব্বই বছর জীবনের সব হাদিসের মধ্যে আছে কোন মানুষ সাগরে পড়ে গেলে কোন মানুষ সাগরে পড়ে গেলে সে যেমন না থেকে লুঙ্গিও সায় না সে আগে বাঁচতে সা ঠিক তো যিনি কবরে পড়ে গেল কবরের মধ্যে শুয়ে গেল আমার কথা ন কথা আল্লাহ থাকে নবী বলেন উনি সুপ সারা আর কিছু সাই না धुम सेलरा ओमार मेरा तुमरा स्वब्द स्वबाब्द स्वबाब्द स्वबाब्द मशारी न मोमबत्ती न टा न पैसा नमारे स्वबाब्द स्वबाब्द स्वबाब्द स्वबाब्द कबरवासी की चाह ना मुशारी मोमबत्ती टा पैसा गालिचा খবরদারিগুলা হলো বন্ধতের কাম ডুপ্লিকেটের কাম বিলম্বর কাম খবরদার বন্ডামি ডুপ্লিকেট কাম আর জীবনে করবে না বোধ করছে খবরদার আর জীবনে যখন আমরা এগুলো না করি আল্লাহ করেন কবরের মধ্যে মানুষ পড়ে গেলে শুধু সোয়াবসা সোয়াবসা শ্রদ্ধা করলাম বক্তি দেখাইলাম না অতিভক্তি সুরের লক্ষণ অতিভক্তি কি মনে দেখেন আমাদের নবী সল্লাহ ইসলাম উনি সোমবারে দুনিয়াতে আমাদের নবী কিবারে আসছে বলে সাহেব तो सोमवार दुनिया नबीर काल्लाबर क्या क्या आल्ला आल्ला नबी के, के दें ना तो आल्लाके नबी सोमवार की हादसे आपनी एक बनाते होनी एक तब ना हादी आल्लासम अल्लाह तलाार कसम आल्लाह तलार कसम मुस्लिम शरीफर हादिस नबी पूरा जीवन सोमवार रोजा रखत नबी सल्लाम पूरा जीवन सोमवार पूरा जीवन की रखत कराम नबी आपनी सोमवार रोजा क्या रखें जन्म लाभ करोमवार नबु छासी सोमवार यी सोमवार के सम्मान करी की दी দেখ দিয়ে না গুস্থ দিয়া না এটা হলো অতি বক্তিশরের লক্ষণ আমাদের নবী পুরা জীবন আল্লাহ তালার কসম আল্লাহ তালার কসম আল্লাহ তালার কসম মুসলিম শরীফের হাদিস নাম হলো আবু কথা দাতান মেসকা শুইবে কিতাবু রোজার অদ্দালকে হাবিস আছে আপনি সোমবারে রোজা কেন রাখেন আল্লাহাম বলেন আমি সোমবারে বারো তারিখ ন বারো তারিখ বড় কথা নয় সোমবার বড় কথা যেমন এই তিন চার বছরের মধ্যে বারো তারিখ সোমবার হয় নাই আমাদের নবী তারিখ হিসাবে থাকতেন না বরং বার হিসাবে হিসাবে মঙ্গলবার হয় না কিন্তু মাসের উনত্রিশের কারণে বারো তারিখ বারো তারিখ ঠিক থাকে না তিনটা ভারিক কথা বারো তারিখ এগারো হয় দশ হয় নয় হয় ওই জন্য মেন হলো সোমবার মেন কি বলেন না মেন কি বলেন না মেন আবার বলেন মেন কি সোমবার আচ্ছা দেখেন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আসম ইসলামের এগুলা করতে চাইয়া সীমা লঙ্ঘন হয় সীমা লঙ্ঘন হইলে সব হবে না গুণা হবে পাশাপাশি দশ না বলিয়া নয় বলল গুল হবে এগারো বলল ভুল হবে হুবু বলিতে হবে যদি আমাদের নবীর থেকে সিদ্ধান্ত না থাকত তা আমরা সোমবারে কিছু করতে পারি দেখেন আমার দিকে দেখেন জন্ম লাভ। सोमवार पूरा जीवन रोजा रखेंदी से आज नबीर जन्म सोमवार समस्त ईमानदार सगीरा गुना माफ कर सोमवार যারা পরস্পর হিংসা হাসাত বিদ্বেষ কথাবার্তি বলে না এক অপর হিংসা আল্লাহ তাদের গুণা সোমবারে মাফ করেন না সোমবারে মাফ করেন না আবার আমাদের সোমবারে নবীর অফাত আমাদের নবীর সোমবারে কি আচ্ছা খুব খুব খেয়াল করেন আপনার মিলাতন নবীর এলান শুনেন অফাতবীর এলানটা শুনেননি কথা বসুন কেন মিলাদুল নবীর মধ্যে বস্তু আছে খানা আছে ফকের আছে অফাত নবীর মধ্যে সোকের ফানি আছে এই জন্য অফাত মিলাদুল নবীর নাম কথা বসুন না মনে হয় আমাদের নবীকে দাপন করে নাই কান দেয় নাই গোসল দেয় নাই তারা যার নামাজ হয় নাই কয়েছে তোলে দাপন কাপন গোসল এগুলা কারা হয় যিনি দুনিয়ার থেকে চলে রাখার তো আমাদের নবীজের সোমবারে চলে গেল এটা আলোচনা আমরা কেন করি না আমাদের নবী সোমবারে চলে গেল আম্মাদানা হিসেব কান দেন বিবিফা কান্দেন সমস্ত মহাজেরা কান্দাগাড়ি গাড়ি করে আনসারিরা কান্দা গাড়ি করে মদিনাবাসী অন্ধকার হয়ে গেল মদিনে অন্ধকার হয়ে গেল আম্মা জানাই কান্দেন ইয়া মানুষ তার আম্মাদন আয়সা কান দেন ও আল্লাহ নবী আপনাকে নিয়ে জীবনে কোন দিন এক খানা ঘরে পেট বলিয়া খাইতে পারি নাই উন্মতের জন্য শোহরে গুম দেন নাই পেটকে খানা দেন নাই আপনি পিঠকে বিছলা দেন নাই ও নবী চলে গেলেন আপনাকে নিয়ে কোনদিন জীবনে পেট খানা খাইতে পারি নাই কেখানতেছে কে খানতেছে কথা বলেন না কেন আম্মাজন আইসা বিদেশেন মধ্যে আছে আদি সে মধ্যে আসে সুব্বত আরে আব্বা চলে গেলেন আম্মা আগে চলে গেল অন্ধকার হয়ে গেল মদিন অন্ধকার হয়ে গেল গেলা অন্ধকার হয়ে গেল সমস্ত দিন আমার জন্য অন্ধকার হয়ে গেল আদি আছে আসে সাহাই করাম আল্লাহ তাকে নবীকে দাপন করিয়া গড়ে যখন আসেন ওনাদের কলমের অবস্থা পরিবর্তন হয়ে গেছে ওনাদের কলমের অবস্থা পরিবর্তন হয়ে গেছে সে মধ্যে আসে আল্লাহকে নবী আনতে কাল করার আগে লক্ষ লক্ষ ফেরস্তে আসে আমাদের নবীর যান কবজ সময় যান কোথা আসছেন একজন ফেরেস্তার নতুন ওনার নাম হল ইসমাইল ফেরেস্তা উনি আসি বললেন নবী আল্লাহ ফাক বলছে আপনার গাই আমরা যেন হাত না দিব আপনার অনুমতি ছাড়া আমরা জীবনে কারো থেকে অনুমতি নিয়েও নাই আমরা জীবনে কারো থেকে অনুমতি আমরা চাইবও না কিন্তু আপনার জান কাবজের ব্যাপারে অনুমতি নেবার জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ ফাকের নবী আনতে কালের পরে এক সাহাবি বলেন আয় আল্লাহ तुम नबी चले गल चक्षु दिए हमें बहुत मानुष देखी तुम नबी के देखी नबी जम चले गारक्षु दरकार ना हमको अंध बन আল্লাহ ফাঁকের নবী করলেন ওই মুসিবতের কথা কোনো বলা বলি নাই কেনের ব্যাপারে গোস্ত আছে খানা আছে আপনি নবী বলবেন অবাধের কথা বলবেন না অবাধের কথা বলবেন না আল্লাহ ফাঁকের নবীর সম্বারে তো অবাত হয়েছে আপনি সে আছে আল্লাহ নবী আর সাত করেন্লাহ আমি দিন যত বড় মুসিবত এত বড় মুসিবত আমার গেল মুসিবত মা মারা গেল মুসিবত তোমাদের নেতা মারা গেল মুসিবত তোমাদের ছেলে মেয়ে মারা গেল তোমাদের বন্ধু আল্লাপাকের পরের মর্তবা যেদিন আমি চলে যাব ওদিন হলো সব সাইডে বড় মুসিবত ওই মুসিবতের কথা কোন আলোচনাও নাই কোন আলোচনাও নাই কেন সেখানে খান আমাদের সমাজের মধ্যে আজীব শূন্যতে মোয়া খাতার খবর নাই ওই নফুল মারামারি করি জীবন শেষ কটা বোঝেন না। এরকম বহু ছাগল আছে এরকম বহু ছাগল ছাগল আছে কোরআন বুঝে না হাদিস বুঝে না কথা বুঝেন নাই মনে করেন যে কে আমা করল না মারামারি করে জীবন শেষ নামাজ না করলে মার জমাতে নামাজ না পড়লে মারা মারে আচ্ছা আমরা নবীকে নামাজের মধ্যে সালাম দি না তখন কি আমরা বসত না গেছি তোলে বোঝা গেল বসা বসা থাকবো সালাম দেবো অসুবিধা নাই দাঁড়াই আছি সালাম দেওয়া অসুবিধা নাই আমি টাকা যাবো বসে আছি গাড়িতে পাঁচশো ঘন্টা সালাম দেওয়ার অসুবিধা নাই দাঁড়াইতে হবে না হয় মারামারি লাগাইতে হবে পাগল ছাগল পাগল ছাগল একদম পাগল ছাগল কোন বুদ্ধি জ্ঞান নাই কথা বুঝেন না মনে হয় নবীকে সালাম দেওয়ার নিয়ম হলো যে সালামটা আল্লাহাক দিছে আমাদের নবীকে আল্লাহ সালাম দিছে কিভাবে ফরে সালাম হলো আগে হাদিসে আছে সালাম দেওয়ার নিয়ম হলো কথা বলবা পরে সালাম দিবা আগে আর আমরা কিছু বোকা আছে আমরা বলি কি ইয়া নবী সালাম আলেকা ইয়া নবী সালাম আলেখা এটা ভুল ইটা বেয়া দুপি আদব হলো আসসালামু নবী সালাম আগে ইয়া নবী আমার কিছু বান্দা আছে গরিবের দান করে মিসকিনের দান করে অসহায়কে দান করে প্রতিবেশীকে দান করে প্রতিবেশী কাহের হল প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে তোমরা সৎ ব্যবহার করি ওরান শরীফ আল্লাহলা বলেন ও আপুলনা সে হোসনা তোমরা প্রতিবেশীর সঙ্গে যে কোন ব্যক্তির সঙ্গে তোমরা সৎ ব্যবহার কর সদ ব্যবহার করো গরিব মিষ্কিনকে দান করো এটিমকে দান করো অসহায়কে দান করো আজকে বর্তমানে টাকাওয়ালা মানুষে দান করে কম টাকাওয়ালা মানুষ দান করে কম এই জন্য দেশের মধ্যে সুরি বাড়ছে সন্ত্রাসী বাড়ছে মারামারি বাড়ছে ঠিক না বাড়ি প্রধান ভাবিসা আছে যারা গরিবের একটা লুঙ্গি দিবে আমি আল্লাহ তাকে একটা জান্নাতের মধ্যে রেশমি কাপড় দান করব। যারা গরিবের ফ্যাট ভাই খানা খাবাইবে আমি আল্লাহ তাকে জান্নাতর ফল খাবো যারা গরিবের একটা করবে আমি আল্লাহ করব করব। আচ্ছা মধ্যে আল্লাহকার খুব খেয়াল করবেন কোন উম্মদকে খুশি করলো টাকা দিয়া পয়সা দিয়া এবং সে কোনো লুঙ্গি দিয়া আদি মধ্যে আসে আমি নবী খুশিয়ে গেলাম আমি নবী খুশি আমার আল্লাহ পাক খুশি আল্লাহ খুশি তাকে জান आज केवसाइटे सहज सीटा हल मुसलमान के हत्या करा खुब ख्याल करी को मुसलमान देश हिंदू थके কোন মুসলমানের দেশে হিন্দু থাকে ওই হিন্দুর উপরে কোন ব্যক্তি জুলুম করিয়া হত্যা করিল জুলুম করিয়া হত্যা করলো ওই বেদিন হিন্দু সে মুসলমানের আইন মানি চলে নেতাকে মানি চলে সরকার মানি চলে মুশিদবাঙ্গি দেনা কোরআন শরীফ পুরী দেনা সে বেহাদুদি দেহানা ওই ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করবে বেদিন হইলেও আমি নবী ওই ব্যক্তির পক্ষে হইয়া মৈদানাহাসরে মুসলমানের বিরুদ্ধে বিচার দেব অত সে বেদিন সে কি আল্লাহ নবী করেন্লাহিহিসালাম কোন জিম্মি মুসলমানের দেশে থাকে মুসলমানের আইন কানুন মানের মাঝে চলে ওই ব্যক্তিকে হত্যা করলে আমি নবী মুসলমানকে হত্যা করে দেব আদিসা আছে বাইতুল্লাহ শরীফ যা দাম বায়তুল্লাহ থেকে একজন ইমানদার তার স্থায়ী কুঠি গুন্দাম वायतुल्लार जा दाम एक ईमानदार दाम तरह की कूठी गुण बसी अल्लाह नजर सब करें তুমি বাইতুল্লাহার সাইতে একজন ইমানদারের দাম কৌটি কৌটি গুণ বেশি রিক্সাওয়ালা হোক কুলি হোক মজদুর হোক গরিব হোক এটিম হোক অসহায় হোক বিস্ত্রী হোক कल हज ईमानदार दाम पाइल्ला शरीफ कौटी कौटी गुण बहुत हादिसे मैं हादिसे कुरसी अल्लाह तला समस्त पृथिवी आसमान जमीन आर्स कर्सी लोह कलम ध्वंस गेले आल्ला पा अफसोस करी आक्षेप करी एमानदार निर्दोषे हत्या हेले हो आल्लाफसोस करी क्या बुझा से समस्त पृथ्वी ध्वस हल्लाफा अफसुस करें ना। एक ईमानदार निर्दोषे हत्या हल्ला हो की करें আল্লা করেন্লাহিদিনের সমস্ত পৃথিবীর ধ্বংস হওয়া সহজ একজন ইমানদার হত্যা হওয়া কঠিন যে কোন ফাঁটি করো আমি হাত করি বলি হাজোর করি বলি মুসলমানের ছেলেকে আর হত্যা করিও না বাঘরে কান্দাইও না মারে কান্দাইও না काना तुम हाथी तुम हाथी खबरदार खबरदार मुसलमान के हत्या करा दल करना मते चलेज हत्या कर दिल हत्या चिरकाल जान नामी যে বা তাহারা হোক যে বা তাহারা আছে আমার দল করে না আমার পার্টি করে না আমার মতে চলে না এই জন্য তাকে হত্যা করে দিলাম সে ব্যক্তি জাহান নামি আল্লাহ বলেন জাহান্নাম যে ব্যক্তি কোনো ইমানদারকে হত্যা করবে আমি আল্লাহ তালা বলে দিলাম সে চিরকাল জাহান নামে থাকবে আল্লাহতলা সুন্দর আল্লাহ ফাকের কোরআন সুন্দর আল্লাহ ফাকের নবী সুন্দর আল্লাহ ফাকের আইন সুন্দর নবীর তরিকা সুন্দর আল্লাহ ফাকের সুন্দর ইসলামের দেব সুন্দর টুবি সুন্দর গাড়ি সুন্দর লম্বা জামা সুন্দর ফাগরি সুন্দর দুঃখী মাতা মাথা সুন্দর না দাড়ি ছাড়া চেহারা সুন্দর না হাফসাত গায়ে দেওয়াটা মকরু হাফসাত গায়ে দিয়া নামাজ পড়া মকরু কথা বুঝেন নাই লম্বা জামা গায়ে দিয়া কবরে যাওয়া লাগে তো সেই লম্বা জামাটা জিন্দা থাকলে গায়ে দিলে ক্ষতি কি আছে ক্ষতি আছে আল্লাহ সুন্দর কোরআন সুন্দর নবী সুন্দর ইসলাম সুন্দর ইসলামের আইন সুন্দর আর সবগুলা হল বিশ্রী আমি যে ব্যক্তি টাকা পয়সা হওয়ার পরে মসজিদে দেয় না মুক্তা দেয় না গরিব কে দেয় না সিনেমা হলে দেয় মাসি আর কিনে মাশাল কিনে মাশাল শোকেদের মধ্যে ইঁটুর বিড়াল কুত্তা বাঘ বাল্লু এগুলো কিনে মাশাল মাশাল কি বুদ্ধিমান কি বুদ্ধিমান মাশাল মূর্তি কিনে মূর্তি কিনে मार्ला खेला सान् दे खा सान्धा दे क्या बोझने क्या ट्रिकेट खेल सन्दा दे तश खेला जुआ खेलार मध्य दे, दे ख খুব দেয় ভালো কাজে দেয় না ভালো কাজে দেয় না মুর্শিদে পাঁচ টাকা আর বল খেলার মধ্যে পাঁচশো টাকা রে বাবা গেলে দশ টাকা আর সিনেমা খেলা বেলা গেলে দশ হাজার টাকা ঋণ বাড়ি কথা টাকা হয়ে গেল পয়সা হয়ে গেল বাড়ি হয়ে গেল গাড়ি হয়ে গেল আলেমকে ভালোবাসে না আল্লাহ না কোরআন ভালোবাসে না হাদিস ভালোবাসে না গাড়ি হয়ে গেল নারী হয়ে গেল বাড়ি হয়ে গেল গৌরব আসে গেল গেল। গৌরব তারপরে বলেন মানে না রসুল না, এরকাল মানে না কোরআন মানে না হাদিস মানে না বাস আমার বল আছে টাকা আছে হোসা আছে কি চিন্তা আল্লাহ তালা বলেন গাড়টি এই দেখেন আমার হাতে একটা পুস্তুক ইসলামিক নাম হলো হক। আমি যে মাদ্রাসায় পড়াই অধিক নাজিজান বড় মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করি এই পুস্তকটা সাবানো হয় চল্লিশটা হাদিস যারা শিখে দিবে পড়াই দিবে আমি নবী সুপারিশ করি জানাতে নিয়ে যাব। এবং বড় আলিমের সাথে তার হাসন হবে আছে আমি নবী সাক্ষী দেব তারই মান আছে আমরা আল্লাহ আল্লাহাকের অ্যাঁ দিছি আল্লাহ পাক আমাদের উপরে রহমত বাদ দিছে রহমত বাদ দিছে আজকে দেখেন আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম শূন্য তো মানানা মানানা আরো কত গৌরব মনে করেন জোর সা শূন্যতে মোয়াকা ফরতে হবো নাকিব আচ্ছা ফজরের আগে দুই রকা শূন্য তে মোয়াদা ফরতে হবে না সাইটতে পারবে কথা কনাকা ई क्या बुजन बस हम हम जन उठसे तु लक्ष हजार पैगाम्बर मुखर मध्य कीछिल যে যাকে করে সে তার অনুসরণ করে নবী কে অনুসরণ করা চব্বিশ হাজার পৈগাম্বর কে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া দুঃখ দেওয়া আমাদের নবী বলছেন ও আমার উন্মতারা আগুন যারা পূজা করে কি পূজা করে शुरा बौरवानी आल्ला शोभा बुजे ना राखा। আল্লাহ আল্লাহু ও বেটা বেকু বেকু বুঝা দেখ শোভা পাই না সময় হয় নাই বিয়া করাই নাই বিয়াবি নাই ব্যয় হয় নাই বুড়া হয় নাই বুঝা গেল আল্লাহ শোভা বুঝে না আল্লাবাক সময় বুঝে না আল্লাহ সুন্দর বুঝে না আল্লাহের হাতে বাবরের জবা করাইলাম নবীর তোরে জব করাইলাম আল্লাহ নবীর সাথ ধরেন রাখতেই হবে রাখতেই হবে लम्बा करते करते कतुक लम्बा करबो लम्बार एक सीमा हलो एक मुठरा कथा कथ बोलि देर बाबा तुरते देखा जा लम्बा मुड़ी बिता और तुरसमारी मुठे भी मुठे लम्बा इमा इमा इमा इमाम रमतल्लाई सबातल एक मुठले कि नबीर आदेश मोस्ट दी कैसेटर प्रयोजना परेशन इसलमी कैसेट विदान ऊनपंच मस्जिद मार्केट अंदुरकिल्ला चट्टग्राम आलापनि छय छत